সর্বপ্রথম আর রহমানের সময় মক্কার আল্লাহ বিশ্বাস করত কিন্তু তা তাদের দিন ইসলামের প্রবেশ করায়নি কারণ তারা আল্লাহর সাথে অন্য জনকে মধ্যস্থতাকারী হিসেবে গ্রহণ করত আল্লাহ তাল্লাহ সুরা বাকারা দুশো নম্বর আয়তে বলেন যারা ইমান এনেছে আল্লাহ তাদের অভিভাবক তাদেরকে তিনি বের করে আনেন আর যারা কুফরি করে তাদের অভিভাবক হচ্ছে তিনি আরো বলেন নম্বর আয়াতে এটা এই জন্য যে আল্লাহ মোমেনদের হিতৈষী বন্ধু এবং কাফেরদের কোনো হিতৈষী বন্ধু নাই সুরা আদারিয়াতে ছাপ্পান্ন নম্বর আয়াতে বলেন আমার এবাদত করার জন্য আমি মানব ও জিনজাতিকে সৃষ্টি করেছি সুরা আহলে ছত্রিশ নম্বর আয়তে বলেন আমি প্রত্যেকের মধ্যে তোমরা আল্লাহর আল্লাহ করো এবং থেকে আল্লাহ প্রতিপালনের পৃথিবী সৃষ্টি করেছেন যেন তারা ভাবে আল্লাহর ইবাদত করতে পারে তারপরে যুগে যুগে তারা মুনাফিকি করেছে আল্লাহ সুরাই ইউনিত নম্বর আয়াতে বলেছেন তুমি জিজ্ঞাসা করো কে রুজি দান করে তোমাদের আসমান থেকে ও জমিন থেকে কিংবা কে তোমাদের কান ও চোখের মালিক তাছাড়া কে জীবিতকে মৃত ভেতর থেকে বের করেন এবং মৃতকে মধ্যে থেকে বের করেন কে করেন কর্ম সম্পাদনের ব্যবস্থাপনা করছো না সুরা লোকমানের পঁচিশ নম্বর আয়তে বলেন আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন নবমন্ডল ও ভূমন্ডলে কে সৃষ্টি করেছে তারা অবশ্যই উঠবে আল্লাহ বলুন সকল প্রশ্নটা আল্লাহরী বরং তাদের অধিকাংশই জ্ঞান রাখেনা সুরা মোমিনুনি বলেন বলুন সপ্ত আকাশ ও মহা আরশের মালিককে এখন তারা বলবে আল্লাহ উপরুক্ত আয়াতগুলো থেকে বুঝতে পারলাম যে আল্লাহ বলেছেন এবং তাদের এই বিশ্বাস তাদেরকে ইসলামে ঢুকতে দেয়নি কারণ তারা উলুহিয়াতে অর্থাৎ ইবাদতে মধ্যস্থকারী এনেছে ও তাদের সুপারিশের মাধ্যম বানিয়েছে মক্কার মুর্শিককে যখন জিজ্ঞাসা করা হতো তোমরা এক আল্লাহতে ইমান এই তাগৎগুলোর কাছে বলে এরা তো আমাদের সুপারিশ আল্লাহ না চেয়ে এই মধ্যস্থতা চেত কিন্তু রুববিয়ের বিশ্বাস রেখেও তারা উলুহিয়াত অর্থাৎ ইবাদতে আল্লাহর পাশে সুপারিশ কাছে ইবাদত করার কারণে তাদেরকে ইসলাম থেকে বের করে দেওয়া হয় এবং রাসুল সাল্লাহ তাদের সাথে জিহাদ করেন আল্লাহ তাদের মধ্যে তাদের পারস্পরিক বিরোধপূর্ণ বিষয়ের ফয়সলা করে দেবেন আল্লাহ মিথ্যাপাতি কাকেদের সৎ পরিচালিত করেন না সুরাব আকার বলেন হে ইমানদারগণ আমি তোমাদেরকে সুপারিশ করবে তার কাছে তার অনুমতি ছাড়া তো উপরের আয়তগুলো পর্যবেক্ষণ করে দেখা যায় সকল মুশ্রিকদেরকে রাসুল সাল্লাহাম কাফের বলে আখ্যায়িত করেছেন যেমন খ্রিস্টান ধর্ম গ্রিক ধর্ম বিশ্বাস কবরবাসীর কাছে চাওয়া কারণ এরা এত বেশি সম্মান এই জীবিত মৃত তাগৎগুলোকে দিয়ে ফেলেছে যে সম্মানের মর্যাদা একমাত্র আল্লাহ তাল্লাহকে দেওয়ার কথা তাদের এই বাড়াবাড়ি তাদেরকে শির্কের দিকে নিয়ে গেছে তাই তারা সকলেই মুশিক আল্লাহ সুরা বাঁকায়ে বলেছেন আর তোমরা তাদের সাথে তার নির্দেশ সমূহের মধ্যে ও চন্দ্র তোমরা সূর্যকে শেষদা করো না চন্দ্র কেও না আল্লাহকে শেষদা করো যিনি এগুলো সৃষ্টি করেছেন যদি তোমরা নিষ্ঠার সাথে শুধুমাত্র তারই ইবাদত করো সুরাল মাইদাতে তিনি বলেন যখন আল্লাহ বললেন হে ইসাহ মারিয়ান তুমি কি লোকেদের বলে দিয়েছিলে যে আল্লাহকে ছেড়ে আমাকে ও আমার মাতাকে উপাস্ত করো ঈসা বলবেন আপনি পবিত্র আমার জন্য শোভা পায় না যে আমি এমন কথা বলি যা বলার কোনো অধিকার নেই বলেন যাদেরকে তারা আহ্বান করে তারা নিজেরাই তো তাদের পালনকর্তার নৈকট্য লাভের জন্য মধ্যস্থতা তালাশ করে যে তাদের মধ্যে কি নৈকট্যশীল তারা তার রহমতের আশা করে এবং তার শাস্তিকে ভয় করে নিশ্চয়ই আপনার পালনকর্তার শাস্তি ভয়াবহ একমাত্র সাহায্য প্রার্থনা করে যেন তাদের সহি সালামত ডাঙায় ফিরিয়ে নিয়ে যায় যখন তারা ডাঙায় ফেরত আছে সহিমত তখন তার সুপারিশের জন্য আবার তার বাতির প্রভুগুলো এবং কাগজগুলোর কাছে ফেরত যায় কিন্তু এখনকার সময় মুশ্রিকরা তারা বিপদে বললেও চায় এবং তাদের কাছে সাহায্য চায় আল্লাহ করে তখন একনি আল্লাহকে ডাকে অতঃপর তিনি যখন স্থলে এনে তাদেরকে উদ্ধার করেন তখনই তারা শির করতে থাকে আল্লাহতালা আমাদের সঠিক দিন ইসলামের জ্ঞান ও তা বোঝার তৌফিক দান করুক ও তা যে আমলের তৌফিক দান করুক আমিন